الحمد لله الحمد لله الذي اعطى وهو به وانا عليه وانا بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا فَيَغْفِرُ لَهُ صَلَامٌ بِاللَّهِ وَمَنْ يُقَلَّلِ الصَّلَاةَ فَيَأْتِيهِ يَوْمَ الْقِيَامَةِ خَزْيٌ مُّهِينٌ وَلَسْنَا وَاللَّهِ إِلَهًا حَدَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ سُبْحَانَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ ومولانا محمدًا حظه ورسوله صلى فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الرَّحْمَنِ الرَّحِيمِ <تصفيق> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ أَقُولُ قَوْلًا سَدِيدًا يُخْرِجُ لَكُمْ مَا ويغفر لك الزنودة والله مظلوم الرعيم وقال رسول الله صلى الله عليه وسلم تنجح المرأة والي مالها والي حقا بها والي دينها فقر بذاتين تاريخا كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ মেসারিতে বয়ান শুরু হয়েছে আল্লাহ হুকুম মুিয়া গান दुनियादारी मैं अल्लाहर आदि उन्नत जब उन्नत सर से তার অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ একটা আমলে তারা অর্ধেক দিনদারি পুরা হয়ে একটা সেটি কি হবে না ওইটা দিন না হলে ওটা দিন দিন দারি পোড়া হয়ে তার অর্ধেক চার নাকি একটা पूर्ण दिन मान दिन माना दिन मानूस दिन जाए पेटर टाइम चाहिदा जोन चाहदा चाहिदा मेटाइते मानसार रूप लंघन करलिका लंघन करता देख যাতে সে দিনের থেকে বের না হয় ওইটা খেয়াল রাখতে হবে তাহলে তার দিনদারি পরিপূর্ণ হয়ে গেছে অর্ধেক দিনদারি হয়ে যায় আন্দোলন করছে যে কোনায় বসে তুভান সে বিবাহিত জেনে গিয়ে কাটাচা লাল বালন এগুলো করে না তাদের ক্ষমা পড়ার চিন্তা করো তাদের চিকিৎসার চিন্তা করো কোন ঝামেলা ঝামেলা বলে তা ঝামেলা আন্দোলন কর আর এক প্রকার লোক আল্লাহ তিনি বলেছেন বিবাহ না করে বৈরাগী সাজা আমার সন্ন্যাসী হইবা বৈরাগী হইবা আমার যায়নি এখন এক লোক আছে বিবাহ সাথে আর আমার সুন্দর থেকে মুখ রায় দিলে সে আমার পরিকার উপর নেই পরিষ্কার খাওয়া দাওয়ার দায় দায়িত্ব নিল এই জন্য ব্যবসা করে চাকরি করে তার এখন আপন করার টাইম নাই ওইসব প্রস্তুতি পরপর জীবা করে চিন্তা করেন বই রিক থেকে মস্তিদে বসে থাকতে বলেন মহাপ নিজের কামনা কামনাকে যাই ভাবে পূরণ করতে বলেছে। আল্লাহ জমিনকে আবাদ করতে বলেছেন উন্মতাইতে বলেছেন বলেছে তারাও আপনাদের ময়দানে অন্য নবীর করে বেশি উম তারা সফল আগে করছে দুজন সন্তান যথেষ্ট একটা মধ্যে একটা সন্তান যথেষ্ট আর এখন লিখতেছে কাতকটা কিছুদিন দুজনের সংসার তাহলে কি করবে আল্লাহ আল্লাহ হয়ে ইসলাম এগুলো যারা আমল করবে তার হাসনের ময়দানে চলে গেলে সুপার থান্তে গেলে আটকা পড়বে আমি কি করে এসেছিলাম আপনি আমার উল্টা করতো তোমার খেতে আটকা তো সে চিন্তা করতো আল্লাহ রানোর চেষ্টা করতো এর জন্য নাপত পড়ার টাইম দেখিছে না পাব টাইম না না সে রিক্সা চালাইতেছে প্রত্যেক ট্রেনের সেগুলোর জন্য এটা আল্লাহ বৃষ্টি বললাম নেই এটা কোনো জেলাতে ছিল এটা অনুষ্ঠান করলে ত্রুতে গেছে পুরো আল্লাহ হুকুম রয়ে গেছে আল্লাহ হাবিবের তরিকা রয়েছে বিবাহ করবেন সেইখান থেকে বাচ্চার সাথে কি আচরণ হবে সব আল্লাহ বলে দিচ্ছেন পরে কারি নামাজের ব্যাখ্যা দেন আল্লাহ জাকাজের ব্যাখ্যা দেন নাই রোজা ব্যাখ্যা দেন নাই নামাজ রোজার আচরণ করে দিচ্ছেন কোথায় হাতির থেকে আকার অসংখ্য বিবাহ বস্তবায়ন করতে পারবের দ্বিতীয় পারার তৃতীয় অর্ধেক কোরআন শরীফের দ্বিতীয় পারার এক একটা শুধু অর্ধেক হবে না তৃতীয় অর্ধেক পুরাণের বিবাহ এত দেখা নানান কি করে এত দেখা বোঝা নিয়ে করে নাই নিয়ে করে নাই হজ নিয়ে করে নাই বিজ্ঞাপন হতে পারে আর বিবাহ এটাকে আল্লাহ গুরুত্ব আল্লাহ বিধান জানি না না এখন বিব কিন্তু অলিমার দিটা বিবাদত থাকে অলিমা এত বড় কোরবানি কখন যদি একটা ভাগ আপনি নেন গোস্তাব কষ্ট হালাল না গোস্তাব পুরো কোরবানি বাতিল কেউ একটা ভাগ নিল একবার কষ্ট খাওয়ার জন্য সবাই ভাবে আমার ছেলে মেলে কি খাবে বস্তর সাহায্যে ভাগ নেবেন কুর্বানিদের উদ্দেশ্য কিন্তু যে আপনি বিবাহ করার পরে আমি দায়িত্ব অলিমার খাওয়া অলিমার জন্য ভাগ নেন তারও কুরবানি বাতিল হয়ে আমরা অলিমা সহ আমি আপনার কথা যে দেখেন বিবাহের একটা অলিমা এটা কত ইফাজতাম এই নিয়ে ভাগ নিলেন সবাই কুরবানি বাতিলেন তারা পাবে আপনি উৎসাহ পাবেন আপনি কি বোঝায় গেছেন অলিমার ধর ইবাজ কুরবানির কিন্তু আমি বস্তুজনে বলেছিলাম এই অলিমার ইবাজত নেই ব্যবসায় হয়ে গেছে সে অলিমার কি হয়ে গেছে অলিমা মহিলারা আসতেছে সে পদ্মা হয়েছে আবার রেস্টার ছোলা হয়েছে কে কত দিল কে কে পরবর্তীকালে এটাকে হ্যাঁ কম্পেয়ার করা ওনার আমি কি দিছিলাম আমার দিয়ে উনি কি দিলেন একটা সাবন থেকে না যদি না পেলেনা মুসলমানরা দাওয়াত খায় আল্লাহ খ্রিস্টানরা দাওয়াত খাওয়ায় ইহুদিরা দাওয়াত খাওয়ায় বড় বড় হোটেলে কিন্তু পরদিন আপনার কাছে বিল পাঠিয়েছিল কালকে আপনাকে দাওয়াত খাওয়া ছিল টাকা বিল আপনাকে থেকে টাকা কি বলছিলাম যারা সৎ পথে থাকে অসৎ পথে চায় না বিয়ে আর বিয়ে পক্ষে দুই হাজার টাকা দিতে হবে এই টাকাটা কোথেকে আসবে এই টাকাটা থেকে আসবে সে মাথায় হাতি করে এই গরমের কাজটা কেন আসবে আমার সহজ এই অবস্থা কোথায় কিছু এই জন্য আমি অনুরোধ করছিলাম আপনাদের আল্লাহ করতে চান আল্লাহ বাস্তায় করতে চান আল্লাহর ওষুধের আছে আপনারা শূন্যদের আছে আপনারা জানাই দিবেন কাজ সামাইলে লিখে যে মেহরবানি করে কেউ কোন উপভবন আনবেন না मेहरबानी कराते क्यों आन कर जो आनेंहन करते প্রথমে সফা লাভ করবেন আপনারা আপনার বিকৃত মাল ফেরত নেওয়া হয় জীবনে একটা মধ্যে ফেরত নিতে হবে আর আপনি ফেরত দেন ময়দানে আল্লাহ তালা আপনার গুনাগুলো ফেরত নিয়ে নেবেন কুফা করে তাহলে কেউ চেপে থাকলে আজকে না কেটে দেন এই দোকানে জীবনে একজন পাইতে পারে ধরতে আসছে তারা মান করার একটা ব্যবস্থা এই লোকটা করে আসিল করতে চাপ এই লিখেন আর অনিমার কাটে এই লেখেন কোন উপর আজকে এই অলিমান নামে এইভাবে মানুষের ডাকাতি করা হয়েছে বিপদে আল্লাহ আলাদা বিপদ আর বহুটা বাসা উঠেছে আমি কয়েকজন আগে দুই পড়িতে গেলাম আমি কথা বলে দিলাম তারা ওই মেয়ের আনতে আনার জন্য বাপ দাদা এরা এরা তো ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছি তার এই শিক্ষা আছে এই ধরনের চাকরি বাকরি এগুলো বলে এজেন্ট নিয়ে গেলে হলো দাদাই গেলে হলো গেলে হলো আলু যাবে না কিন্তু খালু সামনে তাকে পর্দা করতে হবে আলু এদের আসতে যাবে না আলু পর্দা করতে হবে আমার আমাদের আমার পৃষ্ঠা বুঝুর বসে না আপনার লোক বা আলু বানা লিখে আলু দিন শব্দ কে চলে এই মানে সবাই তার স্ত্রী মারা যায় স্ত্রী তালাক করে দেয়াল যায় তার সাথে পর্দা খরচ যাকে বিবাহ করা যায় তার পর্দা করা কি মিলি মারা যায় কোনো কারণে তালা হয় না সে তখন তা বলে কি হবে বিবাহ করা কি হবে যায় যাবে যাকে বিবাহ করা যায় তার সাথে শাশুড়ি কোন দিনে হারা যাবে এই জন্য শাশুড়ির সাথে দেখা একটা হারাম তো যাই হোক সালু এই যাবে না বা দাদা চাচা মামা এটা এদিন প্রশ্ন এই যখন তার সাথে প্রস্তাব রাখা হল এই প্রস্তাব শোনার পরে ওই নেয়টা যদি কুমারী হয়ে সে অনুমতি দিলেন এটাও অনুমতি সে চুপাটল এটা অনুমতি সে হাত শুনল এটাও অনুমতি সে টানল এটাও অনুমতি অনুমতি কেন তাহলে এটা তো অনুমতি হবে যে আমার আমি তো যোগাযোগ আগে আছি সুতরাং আমার স্বামী বাড়িতে চলে এসে হঠাৎ হবে না আমি এই চিন্তা করে হঠাৎ আমি কেমন সহ্য করবো দেখতে হবে রাজি আছে বাপমার দুরো কারণে সে কি করছে রাজ মৌন সমর্থ এই সব যদি তার আগে বিবাহ হয়ে থাকে মারা গেছে বা তারা করে গেছে সেইখানে স্পষ্টভাবে সম্মতি দেওয়ার ছাড়া সম্মতি হবে না দাদা আনতে পারে নানা আনতে পারে উনি উকিল হবে যে সম্পত্তি আসেন উনি উকিল হয়ে প্রস্তাবেন যে আমি আমার মেয়েকে আমি আমার নাতিকে নদিকে এত টাকা দেন মহলে আপনার কাছে বিবাহ তো এটা ওই ছেলে পক্ষের লোকেরা মেয়েজেন্ট দিল কিনা শুনতে চায় এটা ঠিক না বললাম সে যদি এইরকম মহিলা সামনে যায় তো বেপর দাও বেপর বেপর আচ্ছা দুই নন্দন যখন পাত্তাদার প্রস্তাব দিল এটা চুপ থাকি এটাও তো সম্ভব এরা যদি সামনে আলাদা থাকে আওয়াজ তো করে আপনি সাক্ষী পাঠাইলেন কি দ্বারা ছেলের পক্ষতে গেল যে পর্দার শুনতে চেষ্টা করলো তার কোনো আওয়াজ শুনবে না কি বলবো এক তো এদের নানার জন্য কোনো সাক্ষী রাখে কোন সাক্ষীর প্রয়োজন রাখে নাই এত সত্তি পাঠাইলেন কি বলবে কি ফাইদা হলো আমি এই ঘটনাটা বলি এখন এক লোকের যে না কি করতে হয় ছেলে তো কি করতে হয় সাক্ষী ওদের অনেক উচ্চশিক্ষিত লোক দুনিয়ার লাইন দিনের লাইন কিছুই জানা দু লাই এম কম বি কম যত কম কম পরিবেগ্রি আছে কম কম পড়ে আসে বেশি আল্লাহ কি করেছে সেটা পড়েছে এই কথাটা ওনার জানার বিরুদ্ধে কিন্তু সেটা মনে মনে আমার অনেক কথা আসলে কথা নতুন লাগছে মানে মতলাই আমার এই সবচেয়ে দল শুনে আপনি আসলো না চলে গেল चिकित्सा करते डाक्त ডাক্তারের কাছে নাকে ডরব দিতে কান ঠিক হয়ে গেছে তো মাথা ধরে না মানুষ সবাই তারা কথা বলো আমাদের মাথায় ধরবে না কিন্তু সে একটা কান বন্ধ হয়ে গেছে মাথায় ধরে না বলে সে মানবো না তাই জানে আমি তোকে ফুলমা দিলে বলাই আসবে কিন্তু উদার ধরে ক্ষতি হবে তোকে যেহেতু স্বাভাবিক রাস্তা দিয়ে গলায় আসে নাই স্বাভাবিক রাস্তা না রোদার কোনো ক্ষতি হবে না অনেক আগারি লোক যারা ইসলামের অর্থনৈতিক না অনেক লোক সুদা ভেঙে যায় রাস্তা মাঠে ডাক্তার কাছে শিক্ষিতা এটা আপনার ধরে লাগে আমার কোন দুনিয়াতে আমি একা মুক্তি না আরো বৃদ্ধ মুক্তি আছে কিন্তু চলে ওই লোকের মতো চলে যাবে আমার অর্থাৎ আছে হ্যাঁ আমার খেলে চাষি বহু পানি ব্যাগ আছে হাত দেওয়া যাচ্ছে কত আছে না ভুল হয়েছে মানুষ ভুলে না কিন্তু আপনার মতন চলে ঠিক কথা জানার বিরুদ্ধে আত্মীয় তার ফায়দা হলো আত্মের পর আগে নেই করলে আমরা আগে চলে তো তোমার করে রাখেন মেয়ে তো এটা নামতে হলে মেয়ে যদি কুমারী হয় তো না যদি বলে আমি সম্মত না এটা সম্মতি হবে না বলা ছাড়া হবে সব সম্মত একজন কোনো আশা নে বা দাদা নানা ভাই এরা একজন তো আমি এই ব্যাপারে হাদি তার শোনাইছি আল্লাহর হাবিজ সন্ম আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষটা সদারত বিবাহ সময় চারটা আমি একটু আগেবার ভিতরে ভূমিকার মতো পড়ি এই হাতিতে আল্লাহ বলতে চান চারটা চায় কেউ মহিলার মাল আছে কিনা অলি হাসা বিহা সন্তানি সম্মান আছে কিনা সন্তানি সম্মান থাকে না কেউ দিনদারি দেখে মেয়ে তার মা তার পরিবারের লোকেরা দিনদার দেখে ভাবি বলেন এটা একটা জিনিস দেখা জিনিস দেখা তার সৌন্দর্য তার নাম তার সন্তান তার দিন আমি এর তুমি কিন্তু প্রাধান্য দিবে আল্লাহ তোমাকে কাজ করে দেবে আগে বলে যে লোকেরা চার দেখে তারপরে বলছে যে তুমি যে আমার আমার ফুল মানস তোমাকে আমি পরামর্শ দিচ্ছি দাও আল্লাহ করবেন দুনিয়ায় তো সুখ পাইবা আপেরা তো জান্ থাকবা ছেলে ফেলে সব আল্লাহ আল্লাহ দিনদারিতে প্রাধান্য দাও কি তিন তারিখ পাইলে ওইগুলো নেইগুলো থাকলে কি নেই তিন তারিখ নেই তখন আপনি কি করবেন দিনদারি পাওয়া যায় তার সাথে ওইগুলো থাকে মা তাহলে ধর্ষ আছে এবং সান্তানি সান্তানি নিষেধ করা হবে দিনদারের সাথে মিলাম ভালো ভালো কিন্তু যদি কেস এই হয় দেখলে দিনদারি দেখলে এইগুলো নেই আর ওইগুলো থাকলে ভক্তি না পদা কোনো নাই নেই দিনদারি পাইলে দুনিয়া নেই দুনিয়া পাইলে দিনদারি নেই এই ক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহ আল্লাহ করবেন সন্তু তুমি অসুস্থ হলে মাথা কে বসে থাকবে আজ বার দিন এটা সুন্দরী নিয়ে আস তোমার ধারও দাঁড়াবে একটু কম সুন্দর ছিল যে স্বামীর জন্য দানা দান সুখী হবে ভালো করে বোঝায় আপনার আমি তো বলেন ওইগুলো স্বামীর কথা মানে না বাজারে নিয়ে যাবেন ও কিনবে আপনি আর ওরা কিনবে কে ওরা তো আর জামা আমার তখন মহিলা ছেলে নিয়ে আছে তখন তাপরে চার উদ্ধার দরকার দোকান দলের নিয়ম আছে আগে তো যায় সে গলত করি ভয় করি নেই দাম করু সে দাম আগে করি বাড়াইব তারপরে পরে করি দাম কমায় কথা এই বাইক এটাই দিয়ে দিলে এও দুটো ভাই এই দাম না আমি তো কত প্রথমে লোক বের করতে দেখার দরকার এই ধরনের ঠিক না আমার তো অনেক এদের না থাকার কারণে হরছে হরতালে তো না দাম বাড়াইবে এইভাবে যারা রাতার আসি আঙ্গুল ভুলে অলার সাথে দা কোন দাম দাম বাড়াইতে হবে মজুত করেছিল এবার মাল তারা মজুদ করে হাতির তাদের উপরে আল্লাহ রবিশাম আল্লাহ এই ধরে বি আমিও তো ক্ষতিগ্রস্ত করলাম তাপ আর একবার বাড়িতে কিনতে হবে সপ্তাহ দোকান থেকে মুনাফা নিল চারটা দিয়ে আসবে কি হলো আপনি বাড়াই এই দুই চিন্তা করেন মুসলমানের জন্য খুব দুঃখ প্রিন্সিপাল একজন মুসলমান মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে আদর্শ সে দুনিয়াটা থেকে দেখে বলে এটা কোনো দেন সবাই কথা তা পাড়ায় যান এই কাজটা বিভিন্ন কোনো কারণে একটা বিল বন্ধ হয়ে গেছে চিনির একটা বিল বন্ধ হয়ে গেছে চিনি কম বিল দিতে আপনার কম করে দিলে কেউ না চিনি কম পাওয়া যায় কম মালটা কম দশ বাইরে গেল সবাই মিলে কষ্ট করে দোকানদার লিখে রেখেছেন যে কম মিলতেছে কম কিনু দাম বাড়াই দিচ্ছে এই আবস্থাটা কাঠের দেখাতে পারলো মুসলমান হয়ে দিচ্ছে না কিতার যে মুসলমানদের প্রভাবই জেহাদের মাঝে দান করে দেখে নিচ্ছে আহ শব্দ আছে পানি খাই মুখে কাঁচিয়ে নিয়ে তারপরে বলতেছি আমি ভালো আছি আমি তোমাদের মান মালে ব্যাচার করি আমি ভগাই না তুমি তো ভগাও তুমি তো অধা রক্ষা করো না রক্ষা করো না তুই তো পা মা না কি ব্যবসায়ীরা নিশ্চিত করুন খেয়ে ফুসফুসের ক্যান্সার হ্যাঁ তারপরে है সরকারের সরকারের কোনো খবর তাহারা কিন্তু ব্যবসায় না জানায় হান্ড্রেড পার্সেন্ট তারা কোথায় নিচ্ছে আমাদের ওসলে সুন্দর থেকে নিচ্ছে আপনারা এই কথাগুলো আমাদের থেকে নিচ্ছেন এই জন্য একদিন বলছিলাম পুকুরের দল নিচে দেওয়া চিনি ধ্বংস কেন এই জন্য ব্যবসার নীতি তারা আল্লাহর হাবিবেদটা গ্রহণ ও সব করে তারা উঠে আমরা পূরণ করে নেই ঢোকাবাজি হাসিবাসী মিথ্যা মেড ইন বাংলাদেশ জাপান তা আমরা যে দিয়ে তাদের ভাবছি আমরা আমরা একদম আল্লাহ করেন বাচ্চা না ফালাই না যে ঢোকাবাজি করবে ফাঁকিবাজি করবে যাই হোক আমি যে কথা বলতেছিলাম জানলার যে তিন দাঁড়িয়ে আছে দুনিয়া দাঁড়িয়ে আর দুনিয়া পাইলে আমাদের বাড়া সেটা আল্লাহ মনে আল্লাহ ভালো বুঝা নাই আবার জানাই যাচ্ছে রক্ত আমরা এই জন্য আদের কথা তুলে কি বলবে ওই তার থেকে বিরত এই জন্য আল্লাহ হাবি তোমার উল্টা সাহিত্য বলে দিতে আমি যে বললাম তিন তারিখে না তার জন্য তক্ষ তারা লাল ভরে যারা দুনিয়াকে প্রায় প্রতি ছিল তারা লাল ভরে চলে গেছে আরো যাবেন আরো যাবেন যারাই দিবে সে হবে যদি বিবাহ কর এই ব্যবহার করলে ওর অসী মাল বলে আল্লাহ তাহলে তোমাকে আল্লা ফির করে দিল্লা হাতিজাকে বিবাহ করি মালের বিক্রিতে করছিলেন তার চিন্দারি চিন দাবি করছিলেন যে কারণে বিবাহ করা হাতিজা তার মা আল্লাহ রসুলকে দিয়ে দিতেন আল্লাহ রসুল গরিবদেরকে কন্ট্রোল করে দিতে তোমার এত ওখানে হাত সারাদি করতে পারছেন এত আর কোনো জায়গায় তোমাদের ঢাকার বিরিয়ানি ও হাবি করছে মানব ভিত্তিটা কোনো মেয়েকে বলা পারবেন আল্লাহ ওই হাবিকে নিশ্চিত করে দিতেন আল্লাহ ভিত্তিতে যে কোন মহিলাকে বিবাহ করবে আল্লাহ করেন্লাহত করে দেবেন আপনি মহিলাতে মন্ত্রী নেই চেয়ারম্যান সাহেব নেই এমপির নেই এরা দিয়ে বললেন হবে এই মনে আমি দিয়ে আমার শ্বশুর দেলে আত্মীয় কোন মহিলাকে বিবাহ কে যে ইত্যায় যাইছিল আল্লাহ করে সৌন্দর্য ভিত্তিতে পার একবার বসন্ত হলে জল পর্যন্ত কি আবার বন্ধু কোথায় না এবং কিতাম যে ইহুতীদের স্বভাব সন্ত দৃষ্টিতে পারি যে ইহুদের মালে ভিত্তিতে কোনো মেয়েকে বিবাহ করা মাল পাওয়া যায় আর যারা মুক্তি পূজা করে পলিক তাতে সবাবল খান সম্মানের ভিত্তিতে কোনো মেয়েকে বিবাহ করা মুক্তি পূজা করান্তানি সম্মান করে এবং খান্তানি সম্মান কিভাবে ঠিক করা তার ঘরে তত বেশি বছর পুরানো পাওয়া যাবে তত দশক পুরানো বস থাকবে এটা সম্মান আফ্রিকা যান আফ্রিকার সন্তান ভিত্তি কি আফ্রিকাতে সন্তি কি যে যত বেশি কালো কুটকুতে হতে পারে কালো কুটকুচে না হতে পারে আপনার কোন দাম না সমাজে আপনাকে মূল্যায়ন আপনার কাছে সন্তান তারা বৃদ্ধি পাচ্ছে সন্ত খ্রিস্টানরা বুঝতে পারেছে আমরা কি করতেছি এই কথা হাল্লা আমি বলতে চাই আমারটা গ্রহণ করো থাকলে নিষেধ থাকলে পথে পথে ভালো চলে যাবে তোর ইতো চলে যাবে দুনিয়া গেল আশ্রয় গেল ভিত্তি কি হবে কিসির ভিত্তিতে আপনি আগে দেন আপনি মেয়ে খুঁজতেছেন দিনদারি গীত রাজান্ন দিতে মেয়লা ছেলে খুঁজতেছে দিনদারি গীতের আজান্ন দিতে হবে আজ সলানা হাসপাতালি খালু খাবার बड़ा डिंगी वाले मे भी छो तुम आगे खबर निलते नस्ते मजबूत है का है, दादाटी আমার পিঠিনি তার পিঠাকি ডিগ্রি দেখো না পিলার যে পড়তে কিনছিল ওখানে রেখে আছে এটা খবর না বহু ছেলে পেলে উচ্চ শিক্ষা জন্য দিতে চলে গেছে কোন পরিবেশ তাই নাই ওখানে বড় ওখানে মহাবিলে সে এই জাতি জাতিকে বলে তুমি সব কাল্পনিক অবিশ্বাস করবে আদর্শ কিন্তু আল্লাহ সাথে সে কি কথা সে নাস্তিকের সাথে একটা ইমানদার মেয়ের বিবাহ যায় যাবে একটা ইমানদার মেয়ের বিবাহ নাস্তিক ছেলের সাথে যাবে না এদের মধ্যে বিবাহ বাসায় বলা আছে বলে আসুন কি হল পুষ্টিকা হ্যা ইমানদার বল পুষ্টিক করা হয় না মোবাইলের জন্য তারা বলে এক ছেলে সম্পর্কে ভাই দিতে চাই একটা ছেলের প্রত্যাবাদ সমস্যা নেই আসে যায় বস্তিটা খালি পেঁয়াজ খাইনি কাবাব খায় খালি কাবাব তো খায় না পেঁয়াজ নেই একটু দোষ আসে পেঁয়াজ এই ইংরেজের সহ থেকে তাদের সব থেকে এই অখাদ্য কু খাদ্য এই না পাখানা কত না পায় এটা তারা খাওয়া দিনদারি কিন্তু আছে কিনা খুঁজতে হবে ঠিক হয়ে গেল সব কিছু আছে তোর মোহর কত করতে হবে সব দেখ দিনদারি আছে তখন মেয়ে দেখা হবে না মহল আপনাদের মেয়ের মহল কত আমি একটা একটা লোক বিশ পঁচিশ বছর চাকরি করবে চাকরি করে গেছে বিশ লাখ টাকা খরচ খরচ যদি থাকে বিশ লাখ টাকা বিয়ে যদি আপনি মেয়ের জন্য বিশ লাখ চাইলেন আপনি ওই মেয়ে আপনাদের চল্লিশ লাখ তখন আপনি কতক্ষণ অপরাধ করছেন তখন বুঝিয়া যাবে আল্লাহ তার এগারো জন কহিলাকে বিবাহ কর তার জন্য ঘরে থাকা অবস্থা আছে সংরক্ষণ করার জন্য এটা দরকার আছে তো তিনি এগারো জন বিবাহ নিজের চাকে বিবাহ দিলেন আলি রাজ্যের একের পর এক দুধা একের পর এক আমার তারপরে আছে উসমানে এক চা হ্যাঁ হাজত আজ্ঞেল ব্যবহার দিলেন নিজে এগুলো করলেন চারটে বিভাগ বিবাহ দিলেন কিন্তু কোন বিবাহের মহৎ দেশ তোমার উপর ছিল বিবাহ করলেন বিবাহ দিলেন এর কোন বিবাহে না তো বোঝা গেল যে আপনার দিবি রসুলের ডিবির থেকে সম্মান আপনার মেয়ে রসুলের মেয়ে থেকে সম্মান বেশি চেষ্টা করবেনা বিহারা দশ লাখ দিয়ে দেবায়ে পুত্ত হয়েছে দশ লাখ দিয়ে দেবেন বিমান যাওয়া দরকার কি আল্লাহ রেস্টে দিতে থাকে মোহর বাড়ায় এই জন্য সব খোঁজ করবার মহৎ লাখ তাই না মোহরও করতে मोलो ठीक है बंदिर मध्य तो आगे तुम विवाह बाबा बान्व आज महल देखा जाए पुरुष कौन पुरुष पुतु खेलें तो তাহলে বাপের জন্য যা হবে না বিবাহ হয়ে যাবে বাপের জন্য বন্ধু বান্ধব দেখতেছে তাও ভটাগুর দেখতেছে হটাগুর দেখা যায়নি আপনি যে দেখবেন ওটা লুকায় গোপনে দেখতে হবে লুকায় দেখতে হবে গোপনে দেখতে হবে দেখো চিংড়ি মাথা নামাই দেখাই কি করলেন দেখাই দিলেন অসুখালে দেখাব গপনে দেখ এজন্য দেখা দিলেন আল্লাহ না করতে এখানে বিবাহ না হয় তাহলে বড় বসে যে আছে সে ডাউট করে অমুক আসছিল বিবাহ পারে নাই কেন তাহলে এখানে কি আছে কিন্তু এই জন্য ভাটা করে পদার দেখানো যাবে না ওপানে এক দেয় শুধু ছেলে দেখে আসবে তাহলে পছন্দ হলেন বিবাহ হয়ে গেলাম চার আমি অপেক্ষি চল আমি দিচ্ছি করে আপনি আস্তে স্যালি রাখতে রক্ত খাটবে এখন আগে রাস্তায় দায়িত্ব মেয়েদের পড়তে না রাখলে আলমার সাথে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন এক কথায় আপনার অধীনে যা কি দায়িত্ব অবহেলা করেন সরিয়ে আপনার নাম ছিল দায়ুস আর দায়ুষ শুনলে আস্তে সে ব্যস্ত নিতে পারবে না তারে শাস্তি নেওয়া হবে আল্লাহ আমাদের শিক্ষার্থীর জন্য আল্লাহ পদ্মা খরচ করছে আল্লাহ কোন আল্লাহ কোনো বলেছি এই বিষয় কয়েক ভয় করতে হবে যেহেতু শওয়াল মাসে বিবাহ করা কি বস্তুটি বিবাহ করা শূন্য যুবান করা শূন্য কিন্তু একসাথে করতে চেষ্টা করা এজন্য আমি শওয়াল মাসে বিবাহ কষ্টমাইজ করবো আমার শুনতে থাকে দিলেন দিলেন নোটবুকে কাজ করতে থাকেন আর কী বলেন এই করছেন আপনার উপস্থা আল্লাহ জানাম এবং মানামা